আমরা সহিয়াল বুখারি থেকে ধারাবাহিক হাজিসের আলোচনা শুনছি আজকে আমরা বেশি করে হাজিস নেওয়ার স্বার্থে হাজিসের আলোচনাগুলোকে আমরা সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আসছে হাজি নাম্বার ছয় হাজার চারশো বিরানব্বই আনাসন বর্ণনা করেন ইন্নাকুমান সাহাবি উপস্থিত তী বা যদি কোনো সাহাবিও থাকেন তাদেরকে লক্ষ্য করে বলছেন এ লোকেরা তোমরা কিছু কিছু কাজ করা আমল করো তোমরা মনে করে এগুলো খুব ছোটো খাটো জিনিস এগুলো চুলের চেয়েও তোমাদের কাছে ছোট মনে হয় হালকা মনে হয় চুল মাথার চুল আছে না পশম বা চুল এগুলার থেকেও তোমাদের কাছে খুব ছোট মনে হয় আমরা এগুলোকে মতো জিনিস মনে করতাম জিনিস অর্থাৎ কোন কোন গুণা আমরা করে ফেলি এটা সগিরা গুণা এমন বড় গুণা না এইভাবে আমরা হালকা ভাবে নেই কিন্তু সাহাবাহিকাম বললেন যে আমরা আমাদের সময়ে এগুলাকে মনে করতাম এগুলো আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসবে তাহলে আমাদের আমলের তুলনায় ওনাদের আমল কত মজবুত ছিল আর মোহ অর্থ করা হয়েছে আলমোহলেকার যেগুলো মানুষকে হালাক করে দেয় এমন কি কোন কোনো হাদিসে এসেছে কবিরা গুনা তুলনায় মানুষ এখন ছবিরা গুনাকে কম গুরুত্ব দেয় পরোয়া করে না করতে করতে এগুলো এত বড় হয়ে যায় পাইল জমা হয়ে যায় স্তূপ জমা হয়ে যায় এবং এগুলাই মানুষকে হালাক করার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে সৌগিরা গুণাকে সগীরা মনে করে ছোট মনে করে ইগনোর করা যাবে না এটাই হচ্ছে লেসন আমরা সৌগীরা গুণাটুকু বর্জন করার চেষ্টা করতে হবে তা এখন প্রশ্ন আসতে পারে সগীরা গুণা কোনটা কবিরা গুনা কোনটা ক্রাইটেরিয়া কি কিভাবে সংজ্ঞা ঠিক করব. প্রথমত কবিরা গুনার লিস্ট এসেছে হাজিসের মধ্যে যে সমস্ত গুনার ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে নিষেধ করেছেন করবে না এগুলো করো না তোমরা নিষেধাজ্ঞা দিয়েছেন বা সেগুলো সম্পর্কে আজাব আসে এগুলা বলেছেন বা লানত করেন আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে লানত এসেছে এই জাতীয় শব্দ যখন থাকে এগুলা কবিরাগুলা। কোন কোন কোনো আলেম কবিরা গুনাকে গণনা করার চেষ্টা করেছেন সত্তর পঁচাত্তর আশি পঁচাশি এরকম করে অনেকেই গণেছেন ইমাম আজাহাবি রহমতুল্লাহ আরে কিতাবুল কাবায়ের মোটামুটি যে লিস্টটা করেছেন সেটা অনেক আলাম একরাম গ্রহণ করেছেন ওটা আপনারা দেখতে পারেন কবিরা গুনাগুলো সম্পর্কে আইডিয়া হয়ে গেল বাদ বাকিগুলাকে সবিরা গুণা হিসাবে মনে করার একটা ক্রাইটেরিয়া পাওয়া যাবে এরপরে আমরা পরবর্তী হাদিসে যাব হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো সাতাশ আশা রাজি তার আহা বর্ণনা করেন কলা রসুল্লাহ আলী ওষা ফাকুল্লা ফকআমর আসাদুমিন্দ বর্ণনা করেন একদিন কোনো একটি বক্তব্য রাখলেন বললেন তোমাদেরকে এমনভাবে হাসরের ময়দানে উঠানো হবে তোমাদের খালি পায়ে এবং কাপড় ছাড়া নগ্ন পায়ে খালি গায়ে এমনকি মুসলমানি ছাড়া বিনা মুসলমানিতে তোমাদেরকে হাসার ময়দানে উত্থিত করা হবে এই হাজির শ্রী শোনার পরে মা এ সারাদিও আনহা বলেন ইয়ারাসুল আল্লাহ মানুষের গায়ে কাপড় থাকবে না পরাণে কোনো কাপড় থাকবে না নগ্ন গায়ে উঠবে এই কথা শুনে তো উনি মহা চিন্তায় পড়ে গেলেন কেমন করে সম্ভব নারী পুরুষ সবাই থাকবে সামনাসামনি একে অপরকে দেখবে কারো গায়ে কাপড় থাকবে না এটা কি চিন্তা করা যায় এমন অবস্থা কীভাবে সম্ভব হবে আমরা কিভাবে এটাকে মেনে নিব। তখন কেমন হবে আমাদের অবস্থা তখন তিনি বললেন আয়েশা কার গায়ে কাপড় আছে না নেই তার সামনে একজন মহিলা না পুরুষ কাপড় আছে না নাই এগুলা চিন্তা করার কোনো অবকাশ কারো সামনে থাকবে না কারণ তাদের সামনে যে হিসাব আছে আল্লাহতালার সঙ্গে দেখা হবে আমার না ডান হাতে আসবে না বাম হাতে আসবে দাঁড়ি পাল্লা ওজন করলে নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা এই চিন্তাগুলো মানুষকে এমনভাবে ব্যস্ত করে রাখবে নিজের গায়ে কাপড় আছে তার খবরও থাকবে না না নাই সামনে যিনি আছেন তার গায়ে কাপড় আছে না নাই এই চিন্তা করার কোনো অবকাশ কোনো ফুরসাদ মানুষের হবে না তাহলে এবার আমরা বুঝি কি কঠিন সময় আমাদের সামনে আসবে আজকে দুনিয়া আমাদের অনেক সময় কঠিন সময় যায় অনেক সময় পেরেশান হয়ে যায় কথা ভুলে যাই চাবি ফেলে দর দিয়েছি বাসা থেকে গাড়ি স্টার্ট করতে গেছি পরে দেখি চাবি নাই আবার বাসায় আসি ভুল হয়ে যায় আজকেও তাই না তার তাড়াহুড়া থাকলে পেরেশানি থাকলে দুশ্চিন্তায় পড়ে গেলে হয় কিন্তু বলেন তো দেখি কোন দিন ভুল হয়েছে যে গায়ের কাপড় না নিয়ে আমি দর দিয়েছি হয়েছে হয়নি তাহলে দুনিয়ার যত বড় প্রেশানি হোক এত বড় মিস্টেক আমরা করব না সেটাতে এর পাবতে কাপড় সারা বেরিয়ে গেছে হ্যাঁ অনেক সময় এমন হয়েছে একটা বড় অনুষ্ঠানে যাচ্ছি তার তাড়া করতে গিয়ে জুতা ফেলে স্যান্ডেল স্পন্ নিয়ে চলে এসেছি তখন আবার বাসায় ফেরত গিয়েছি একটু পরে মনে পড়েছে কিন্তু কাপড় গায়ে দেয়নি খালি গায়ে জড় দিয়েছি তা কোনোদিনও ঘটেনি তাহলে কত পেরেশানি হয়ে গেলে পেরেশানির পরিমাণ কি পরিমাণ বাড়লে মানুষ পাবে না তার গায়ে কাপড় নেই সে নগ্ন এবং তার সামনে যিনি বসা আছেন তার গায়েও কাপড় নেই এই পেরিসানিতে কিভাবে আমরা পাশ করব এই পেরিসানি থেকে কিভাবে উত্তরণ পাব তার জন্য আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন দর্শক মন্ডলী এরপরে আমরা পরবর্তী হাজিসে যাব সেটা হচ্ছে আখরাত সংক্রান্ত তাও হাজিস নম্বর ছয় হাজার পাঁচশো বত্রিশ আবু হরাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন আন রাসুল্লাহ সাল আলহাসুয়ামাতে হাসরের ময়দানে অপেক্ষা করতে করতে এত কষ্ট হবে এত গরম যে মানুষের ঘাম ঝরতে থাকবে ঘাম শরীর থেকে পড়তে থাকবে পড়তে পড়তে মানুষের ঘাম শত্রুর গজ পর্যন্ত যেতে পারে ঘামের সাগর শত্রুর গজ উঁচু হতে পারে এবং মানুষকে ঘামের মধ্যে হাবুডুবু খাওয়ার অবস্থা হবে অন্য হাদিস আরও একটু বিস্তারিত এসেছে মানুষের গুনার পরিমাণ অনুযায়ী তার ঘাম বাড়বে কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত গুণ আরও বেশি করেছে তার ঘাম হাঁটু পর্যন্ত আরও বেশি করেছে কোমর পর্যন্ত আরও বেশি করেছে বুক পর্যন্ত আরো বেশি করেছে নাক পর্যন্ত কারো ডুবে যাওয়ার অবস্থা সাঁতার কাটতে হবে পুরো শরীর ডুবে গেছে ঘামের মধ্যে ঘামের পরিমাণ এত হতে পারে ঘামের বন্যা কিরকম পরিস্থিতি হলে এত ঘাম হতে পারে এই কঠিন দিনে আল্লাহ আমাদেরকে সাহায্য করুক পরের হাদিসটি শাহি বকারিতে এগেইন কিতাবরে কাক এসেছে ছয় হাজার নম্বর হাদিস আবু সাইদল মকবুরি তিনি আবু হরাই রাজি আহ বর্ণনা করেন হাল্লাল করলেন কোনো ব্যক্তি যদি কারো উপরে দুরুম করে থাকে কাউকে অত্যাচার করেছে নির্যাতন করেছে মারধর করেছে তার হক আত্মসাত করেছে তাকে গালিগালাজ করেছে তার বিরুদ্ধে করেছে তার কোনো প্রকারের ক্ষতি করেছে এই জুলুমের শোধ করে দিক আজকেই তার হক আত্মসাত করলে হক ফেরত দিক মাফ চেয়ে নিক কথা দিয়ে কষ্ট দিলে তার কাছে যাই বলুক ভাই কথা দিয়ে কষ্ট দিয়েছে আমাকে মাফ করে দেন আজকেই সব এগুলো শোধ করে নিক আজকেই পরিশোধের ব্যবস্থা করে ফেলুক তা যদি না হয় তেয়ামতের দিন ফাইনাহিন হামুন কেয়ামতের দিন দিনার আর দেড়হাম দিয়ে জাগা জমি দিয়ে বাড়ি ঘর দিয়ে যেগুলা জবরদখল করে নিয়েছে সেগুলো শোধ করার কোনো ব্যবস্থা থাকবে না আর কিছু থাকবে না শোধ করার কোনো উপায় থাকবে না শোধ করতে হলে আজকে শোধ করে দিক মিন কাবলে আনি ওখাদ আলি আঁকি এমিন হাসানা আতে সেদিন শোধ করতে হবে কী দিয়ে যদি কেউ আজকে শোধ না করে মরে যায় তাহলে বলতে হবে তোমার পাওনা দ্বারাকে শোধ করো কে দিয়ে শোধ করবে তোমার নেকি দিয়ে শোধ করো পাওনাদারকে দেনাদারের নেকি নিয়ে তার কান থেকে তার আমর নামা থেকে শোধ করা হবে এখন যদি হয়ে যায় এমন অবস্থা যে এত কষ্ট দিয়েছে লোকটাকে নেকি যা ছিল দিতে দিতে সব দেওয়া হয়ে গেছে এখনো পাওনাদারের দেনা এখনো শোধ হয়নি বা আরো পাওনাদার অপেক্ষা করছে তাদেরটাকেই এখন এই বেচারা তো আর নেই কি দিয়ে শোধ করবে আল্লাহ তালাতে ইনসাফ কায়েম করতে হবে এখন শোধের জন্য আরেক ব্যবস্থা সেটা হচ্ছে তাদের গুণাগুলোকে এর কাঁধে দেওয়া হবে এর আমর নামায় যোগ করা হবে তাদের গুণা এর কাঁদে দিয়ে এরপরে তাদের পাওনা শোধ হবে আর এই লোকটা তখন নিজের গুণা নিয়ে তো উঠেছেই পাইনা মেকুন লাহু হাসান আতুন উখে দামিনে তুরে হাত আলে তার নেমায় যোগ করে নিক্ষেপ করে দেওয়া হবে ঢেলে দেওয়া হবে এইভাবে বাকিদের পাওনাকে শোধ করা হবে যে ব্যক্তি নিজের গুনার কারণেই অস্থির সে চিন্তা তাকে পরেশান করে ফেলেছে অন্যের গুণা যদি তার কাঁধে এনে জমা করে দেওয়া হয় গুনার পরিমাণ বেড়ে যায় তাহলে এই বিপদের দিনে কি উপায়টা হবে তাহলে আজকে আমাদের যাদের এরকম মানুষকে কষ্ট দিয়েছি মানুষের পাওনা রয়ে গেছে আমাদের কাছে আমরা শোধ করে দেই শোধ করে দেই আল্লাহ তারা আমাদেরকে এই তৌফিক দান করুন দর্শক মন্ডলী আমরা এখন একটি বিরতির দিকে যাব বিরতির পরে আমাদের হাদিসের আলোচনা কন্টিনিউ করবে আসসালাম আলাইকুম আহমতুল আমি আপনারা দেখছেন বাংলা ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেটলিনেট মিসকট রিলিজনাইন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 বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিকির হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি देखामी समस्त समस्या समाधान परवर्तीकुम वृश्य गोबे গুনা নিয়ে যখন মোমেন উঠবে কি অবস্থা হবে এই বিষয়ে আমরা কিতাবের কাক থেকে সহি আল বখারি হাজি শুনছি আজকের হাজিসটি বর্ণনা করেছেন আবু সাইদ আল খুদ্রি রাজি আল্লাহ আন আজকের হাজিস ছয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ সহি তিনি বলেন কল আর আলহিসাল্লাম ইয়াহসুল মুকিনা মিনান্নার সাইহাস আল্লা কাম তরাত বাইনাল নার। মমেন্টদেরকে যাদেরকে জাহান দাম থেকে মুক্তি দেওয়া হবে তাদেরকে জান্নাত এবং জাহানামের মাঝখানে একটা ব্রিজের মত একটা জায়গা আছে। সেখানে হল করানো হবে সেখানে থামানো হবে এনারা সবাই হয়তোবা জান্নাতের যাত্রী মোটামুটি আমল ভালো আছে। কিন্তু জান্নাতের যাত্রী হলেও নিজেদের মধ্যে আবার কিছু একজন আরেকজনকে কষ্ট দিয়েছেন একজন আরেকজনকে কষ্ট দিয়েছেন এখন তাদেরকে এসার্স নেওয়া হবে শোধ করার ব্যবস্থা হবে শোধ করিডোরে দুনিয়ার মধ্যে যা একে অপরকে কষ্ট দিয়েছেন কিছু এখানে হালকা পানিশমেন্ট হবে কিছু একে অপরের থেকে আদায় করে নেবেন তারপরে এর এরপরে ওনাদেরকে পরিষ্কার করা হবে পরিচ্ছন্ন করা হবে অনুককু অন্য কোনো রেওয়াতে আসছে যে মন থেকে এগুলো দূর করার জন্যে একটু পানির মতো জায়গা আছে পুকুরের মতো জায়গা আছে হ্রদের মতো জায়গা আছে সেখানে তাদেরকে বলবে গোসল করো সেখানে গোসর করে টোরে গুনা থেকে পাক হয়ে অন্তরে একে অপরের বিরুদ্ধে একটি হিংসা ছিল দুইজনেই জান্নাতে এসেছেন কিন্তু একটি হিংসা ছিল একজন আরেকজনের সঙ্গে একটি প্রতিযোগিতা ছিল এগুলোকে ভালো করে পুকুরের মধ্যে গোসল করে ওয়াশ করিয়ে তারপরে অন্তটাকে হাড়টাকে ক্লিন করে এরপরে জান্নাতে ঢুকানো হবে কুদিন আল্লাহম ফিদুখলের জান্না সাফ টাফ করে এরপরে বলা হবে এবারে জানাতে যাও তারপরে রসলুল্লা সাল্লসালাম বললেন জাননাতে যাবে যে জান্নাতে প্রত্যেকেই কিন্তু নিজের ঘর চিনতে পাবে ওখানে গিয়ে এত জান্নাত এত ঘর এত মানুষ জাননাতে কে কোন গলিতে ঢুকবে আমার ঘর কোন জায়গায় আছে। কত নম্বর রাস্তায় রাখা হয়েছে দুনিয়ার মধ্যে মুখস্থ করতে বেকায়দা হয়ে যায় ঠিকানা নিয়ে রোড নাম্বার হাউজ নাম্বার সব নিতে হয় তারপরে ভুল হয়ে যায় জান্নাতে এত মানুষ কত নবীর উম্মত জমা হবে জাননাতে ঠিক না। ওখানে গিয়ে হারাই যায় কিনা আমার ঘর বাড়ি করবো কেমনি তো নবী করিম সাল্লাম সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চিন্ত করছেন যে তোমাদের প্রত্যেকেই তার জান্নাতের ঘর খুঁজে পেতে কোনো কষ্ট হবে না এমন ভাবে তুমি খুঁজে বের করে ফেলবা চিনে ফেলবা তোমার আজকের বাড়ি চিনতে যেভাবে তোমার কষ্ট হয় না জান্নাতেরটা চেনা তার চেয়ে আরো সহজ হবে আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে বিনা হিসেবে নিয়ে যান সেই জাননাতে সুসংবাদ আমাদেরকে মৃত্যুর আগে আল্লাহ দান করেন তাহলে একটু কত বড় কামিয়াবি হবে আর যদি আমরা আটক হয়ে যাই পাওনা শোধ করতে হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবার আসি আমরা হাদিস নাম্বার ছয় যদি কারো হিসাব চাওয়া হয় সে মুশকিলে আসে হিসাব চাইলেই আল্লাতলা তার কাছে সে আটক হয়ে যাবে এই বিষয়ে হাদিস আয় সারাদানাহা বলেন আল্লা রাসুল্লাহ সাল আলী আসালামাক এক সময় নবী করিম সাল্লা বললেন যদি আল্লাহ আল্লাহতালা তার হিসাব চেয়ে বসেন হিসাব দাও তাহলে মনে রাখতে হবে সে হয়ে গেল সে ধরা পড়ে গেল সে আর পার পাবে না হিসাব চাইলেই আটক হিসাব চাইলেই তার শাস্তি হবে কারণ হিসাব দেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নেই শুধু আল্লাহ যদি বিনা হিসাবে মাফ করে দেন তাহলে আমরা বেঁচে গেলাম আর যদি যার্রা পরিমাণ হিসাব চেয়ে বসে কেন করেছিল তাহলে আমরা আটক হয়ে গেছি আর পার পাওয়ার উপায় নেই এ হাদিস তিনি বললেন যে কারো হিসাব চাইলেই সে আটক হয়ে গেল মা আয়সা বলেন ফাকুল তিয়া রসুলল আল্লাহআ আমি বললাম হে আল্লা আল্লাহ কি বলেননি উতিয়া মিনিহি আর আপনি বলেন ওই হাদিসে যে হিসাব দিতে গেলেই সর্বনাশ হয়ে যাবে এটা একটা কোরআনের আয়াত ধরে তিনি আল্লাহ নবীর সঙ্গে বুঝতে চাইলেন জিজ্ঞেস করে ফকাল রসুল্লাহ না যেটা ইঙ্গিত করা হয়েছে সহজ হিসাব সহজ হিসাবে ব্যাখ্যা হলো আয়েশা যে এটা আল্লাহ তালা পেশ করবেন বলবেন দেখো কি করেছে এই যে দেখো তোমার আমল দেখো এই এই গুনা করেছ এই এই গুনা করেছ এই এই গুনা করেছ কিন্তু আল্লা বলবেন না বলো কেন করেছ হিসাব দাও এই কথা বলবেন না হলো সহজ হিসাব দেখাবেন ঠিকই আল্লাহ তালা পরে মাফ করে দেবেন কিন্তু হিসাব দাও এই কথা বলবেন না যদি বলে হিসাব দাও কেন করেছ আল্লাহমাইনা হাফিজ তাহলে আমাদের কোনো উপায় নাই হিসাবনা দিন যে হিসাবে আপনি জিজ্ঞেস করবেন না হাদিসটি এসেছে মানুষকে জুলুম করার পরিণতি কষ্টদার দেওয়ার পরিণতি এই বোঝা নিয়ে যাওয়া বড় কঠিন হয়ে যাবে সেই বিষয়ে সহিমুসমের হাদিস কিতাবুল বের ওয়াসাল আদাব এসেছে পাঁচশো একাশি নম্বর আবু বর্ণনা করেন তোমরা কি জানো প্রকৃত সর্বহারা তো ইদানিং ব্যবহার হয় একটা আদর্শের অনুসারী যারা আছে তাদেরকে সর্বহারা বলে সর্বহারার দল আছে কিন্তু সর্বহারা শব্দের অর্থটা হচ্ছে যার সব হারিয়ে ফেলল সবচেয়ে বড় গরিব যার কিছু নাই সে আসন সর্বহারা তাই না দুনিয়ার মধ্যে যার কোনো ঘর নাই বাড়ি নেই টাকা নাই পয়সা নেই খাবার নেই একেবারে কিছু নাই নাই নাই কিছুই নাই যার তাকে বলা হয় সর্বহারা মুফলেস একান্ত গরীব একান্ত অসহায় নবী করিম সাল্লা জিজ্ঞেস করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় গরিব মিসকিন কে হবে সবচেয়ে বড় ভিক্ষুক কে হবে গলু আল মুফল্লাহামা মাতা হেরালাম আমাদের মধ্যে ওই লোকটি সবচেয়ে বড় অসহায় সর্বহারা যার কাছে কোনো একটা দেড়হামো নেই আর কোনো খাদ্য সামগ্রী আসবাবপত্র কিচ্ছু নেই একেবারে খালি হাত এই লোককে আমরা মফলিস মনে করি গরিব ফকাল ইন আল মুফলিস উম্মতি ইয়া তি আমল কেয়ামাতে বলেন না আমার উম্মতের আসল মুফলেস আসল সর্বহারা আসল বঞ্চিত হলো ওই লোকটা যে লোক কেয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে অনেক রোজা নিয়ে আসবে অনেক জাকাতের আমল নিয়ে আসবে কিন্তু মুশকিল হয়ে গেল অনেক লোককে সে কষ্ট দিয়েছে ও ইয়া তি হাদা ও কাদা হাদা। ও হাদা এই লোকটা এত আছে অথচ তার গুনার পরিমাণ হচ্ছে অভিযোগ তৈরি করেছে অমুকের মাল সম্পত্তিকে না বলে চুরি করে বা দখল করে জোর করে নিয়ে গেছে না হক নিয়েছে অমুকের রক্ত প্রবাহিত করেছে কাউকে হত্যা করেছে এখন এই সবার দেনা তাকে শোধ করতে হবে ফা ইউ তাহাদ হাসানা তিহি ওহাদামিন হাসানা তিহি অমুককে তার এতনেকি দেওয়া হবে তো তমুককে তার এত নেকি দেওয়া হবে পাওনাদারদেরকে ফা ইনফানিয়াত হাসানা তুহু তার সব নেকি যদি শেষ হয়ে যায় এক পর্যায়ে কাবলা আন ইউকা মা আলাইহে তার যত দেনা আছে এগুলো এখনো শোধ হয়নি নিক্ষেপ করা হবে এখন এই রকম দেনা পানায় আমরা সবাই জড়িত আছি কত লোককে কত কষ্ট দিয়েছি কত লোকের হক নষ্ট করেছি আর আমরা কিছু আমলের করছি এখন এই আমলটা নেক আমল যদি অনেকে শোধ করতে শেষ হয়ে যায় তাহলে আমরা অসহায় হয়ে যাব সর্বহারা হয়ে যাব তাহলে আজকে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমরা যেন আমাদের কেউ পাওনা তার থাকলে চাই টাকা পয়সার দিক সম্পত্তি দখল করলে ফেরত দেয় জাকা জমি দখল করলে ফেরত দেই টাকা পয়সা আত্মসাত করলে ফেরত দেই কিছু না বলে পক্ষে ঢুকালে ফেরত দেই আর যদি তার কথা বলে কষ্ট দিয়ে থাকি সেগুলো মাফ চাই যেন তার কোন হক বাকি না থাকে তাহলে ওই কঠিন দিনে আমরা এত খালি হাতে হয়ে যাব না দর্শক মণ্ডলী আমাদের আগামী সেশনগুলোতেও আখেরাত কেন্দ্রকে আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অবিল্লাহ তৌফিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجُرُهُمْ لَهُمْ أَجُرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ السلام عليكم وَالَيْكُمْ سَلَامُ السلام عليكم बड़ो बड़ो जकत बैंक हम, आक आक एच, नंबर शून्य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 সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়